गोपन दवा पर स्थायी प्राय तीन बचर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 প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে কোরআশ নেতা ও মক্কার জনসাধারণকে ইসলাম গ্রহণ করতে আহ্বান করেননি বলা যেতে পারে বিষয়টা কিছুটা ঘরোয়া পর্যায়ে সীমাবদ্ধ ছিল তিন বছর পর রসুল্লাহ সাল্লা আলী আসালামকে আল্লাহ আদেশ করলেন যেন তিনি দাওয়াহ কার্যক্রমকে প্রকাশ্য রূপ দেন আর তখন রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম আনুষ্ঠানিকভাবে কোরাইশ নেতৃস্থানীয় লোকদেরকে ইসলামের দিকে আহ্বান করেন আর তখন থেকেই সংঘাতের শুরু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 দাওয়াতের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ আবহাওয়া তৈরি করে সবাইকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতে চেয়েছিলেন কিন্তু চতুর আবুল হাবের কারণে পরিকল্পনাটি ভেস্তে গেল কিছুদিন পর রসুল্লা সাল্লু আলী আসাল্লাম আর একটি অ্যাটেন্ড নিলেন এবারও আগের বারের মতো সবাইকে ডাকলেন এবার আবুল হাবও ছিল তার উপস্থিতিতে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বললেন প্রিয় ভাইয়েরা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 এই ঘটনায় আবুল হাব ছাড়া রসুল সাল্লিসাল্লামের আত্মীয়রা তার আহ্বানকে সেভাবে প্রত্যাখ্যানও করেনি আবার গ্রহণও করেনি তবে বিষয়টা খুব সিরিয়াস আকার ধারণ করে যখন আল্লাহ রসুল সাল্লা আলী হস্লাম সাফা পাহাড়ের উপর উঠে সবাইকে আহ্বান করেন আল্লাহ যখন সুরা সুয়ারার এই আয়াতগুলো নাজির করেন তখনই এই ঘটনাটা ঘটে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 রসুল্লা সাল্লাই সাল্লাম একজন উত্তম চরিত্রের মানুষ তাকে তারা বিশ্বাস করে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রথমে তার আহ্বানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি চমৎকার আবহ তৈরি করলেন দিনের আলোয় প্রকাশ্যে সবাই সাক্ষী দিল তিনি একজন সত্যবাদী তিনি তাদের সাথে তার পূর্ব অভিজ্ঞতা আর সম্পর্ককে তুলে ধরলেন যেন তাদের জন্য তার আহ্বানকে মেনে নেয়া সহজ হয় আর এরপরই।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 तुम्हारे निजेद के निजे ही रक्षा करते कैमर दिन अभी तुम्हारे को पब्बना रसुलर कथागुल क्राइशम प्रथम दवा खुबी आदर्शिकी साहनी तथे तरह आत्मयतार सम्पर्क स्रण करिए दिए आह्वान आवेदन के धरे रेखे तर कथागुलू खूब सोजासप्टिमितभव कथा बलार कारण हल आल्लाबी के आदेश कर स्पष्ट बार्ता मानुषर का पोच दीते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 মুসলিমদের মধ্যেও তার মতো অনেকেই আছে তারা ধর্মের বিষয়ে কথা বলাকে স্রেফ সময় নষ্ট জ্ঞান করে তারা শুধু সেই কাজে ও কথায় মন দেয় যা তাদেরকে দুনিয়াতে উপকার করবে কিন্তু দুনিয়ার পরের জীবনে কী তাদের উপকারে আসবে সেটা জানা সময় তাদের হয়ে ওঠে না টাকাই তাদের ধর্ম আবুল হাবের প্রসঙ্গে সুরাল লাহাবের প্রথম দুই আয়াতে আল্লা সুবাহন ওয়াতালা বলেন ধ্বংস হোক আবুল আহাবের উভয় হাত আর সে নিজেও ধ্বংস হোক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 কারণ রসুল্লা সাল্লাম আল্লাহলামের দাওয়া ক্রমেই গতিশীলতা অর্জন করছে এবং সমাজের মানুষ তার দেওয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে এক পর্যায়ে তারা আবু তালিবের ওপর খুব চাপাচাপি করতে লাগলো মুহাম্মাদের একটা বিহিত করতেই হবে মুহাম্মাদের ব্যাপারে একটা ব্যবস্থা আবু তালিবকে নিতেই হবে আবু তালিবের ওপর যে মানসিক চাপ ছিল তা সহজেই অনুমান করা যায় তৎকালীন আরবে গোত্রই ছিল সব কেউ চাইতো না নিজ গোত্রের চোখে অপছন্দনীয় হতে আর নেতা হিসাবে जनप्रियता धरे रखार एक विषय तो आई आबुत के जो तरह अनुसारी जपाचापी करूब सहज विषय छा विशेषकर जख तर निकट आत्मयर ता आपन भातिजार ब्यापारे व्यवस्था नेार्जन आबूतलिब प्रथम चाहें इमोशनल ब्लैकमेल कर रसुल्ला सल्लम के को भावे थामाना जाए कि बाबा देख लोक इसे तुम्हार बेपारे एटा बोल तुम्हें निजे ब्यापारे दया करोमारति एक दया करो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 অপেক্ষাকৃত দুর্বল একটি বর্ণায় এসেছে রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চা এনে দেয় তবুও আমি এই কাজ থেকে বিরত থাকবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ স্বয়ং এই বিষয়ে ফয়সালা করে দেন অথবা আমার মৃত্যু হয় তার চাচা আবুতালিব ঠিকই জানতে তার ভাতিজা মুহাম্মদ সত্য নবী ভাতিজার কথার মাঝে দৃঢ়তা দেখে উত্তরে তিনি বললেন আমার ভাতিজা তুমি সত্য বলছো আমি তোমাকে বিশ্বাস করি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 আগেরবার এসেছিল শুধু তার গোত্র বনু হাসেম এবার এলো সব গোত্র থেকে প্রতিনিধি তারা একটা প্রস্তাব নিয়ে এসে বলল আমরা আমাদের মধ্য থেকে সবচেয়ে সম্ভ্রান্ত যুবককে বাছাই করেছি আল ওয়ালিদিবিন মহিরার পুত্র উমারাকে আমরা তাকে তোমার দায়িত্বে দিয়ে দেব সে তোমার পুত্র হবে এবং এর বিনিময়ে তুমি তোমার ভাতিজাকে আমাদের হস্তগত করবে আবুতালি প্রচণ্ড রেগে গেলেন বললেন এটা কোন ধরনের কথা কেমন জঘন্য লেনদেন আমি তোমারটা নিব এবং তুমি আমার তাকে খুন করবে এবার মুতিম ইবেন আদি দাঁড়িয়ে বলল হে আবু তালিব আমার মনে হয় আপনার লোকেরা যত লোকে করতে পেরেছিল তাই অফার করেছে আপনার এটা মেনে নেওয়া উচিত মতিম ইবেন আদি ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক এবং একজন বিচক্ষণ ব্যক্তি তিনিই কিন্তু হাজরে আসওয়াদ নিয়ে সৃষ্ট বিবাদের একটা সুরাহা প্রস্তাব করেছিলেন তার সম্পর্কে আরও অনেক ঘটনা আছে এবং হাদিস আছে তিনি ইসলামের অনেক উপকার করেছিলেন আমরা তা পরে বিশদভাবে আলোচনা করব। করবো যুদ্ধের পর রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেছিলেন আজ যদি মতিম ইবিন আদি জীবিতে থাকত এবং এই জন বন্দির জন্য শুধু একটা কথা বলত আমি তাদের ছেড়ে দিতাম কোন মুশ্রিকের ব্যাপারে রসুল্লাহ সালুল্লাহ আলিয়ালামের এটাই ছিল সর্বোচ্চ প্রশংসা সুতরাং এরকম একজন বয়োজ্যেষ্ঠ নেতার কোরাইসদের প্রস্তাবের পক্ষ নেয়াটা একটা বিশাল ব্যাপার ছিল এ পর্যায়টা ছিল আক্ষরিক অর্থেই আবু তালিব বনাম পুরো মক্কা কিন্তু আবু তালিব অটল রইলেন এবং মুতিম এবিন আদির কঠোর সমালোচনা করলেন বললেন তোমাদের যা ইচ্ছা করো আমি আমার অবস্থান থেকে নড়ব না তিনি কোরাইশদের বিরুদ্ধে কবিতার এক সিরিজ রচনা করলেন আবুতালিব বেশ ভালো কবিতা লিখতেন বলা হয় কাবার দেয়ালে ঝুলন্ত কবিতায় তার কবিতা স্বভাবিত আবুতালিবের তেমন কোনো ক্ষমতা না থাকলেও তার এই মর্যাদাবোধ তাকে সেদিন পুরো মক্কার বিরুদ্ধে বলা যায় জয় এনে দিয়েছিল শেষ পর্যন্ত কোরাইশদের এই উদ্যোগও ভেস্তে যায় কোরআশদের চাপ প্রয়োগ সত্ত্বেও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 বিশ্বস্ত আর আস্থাবাজন ছিলেন যাকে তারা সবচেয়ে বেশি সম্মান করত তাকেই হঠাৎ করে বেইমান আর মিথ্যুক বলে একা দেওয়া এটা ক্ষণিকের জন্য ফলে আনলেও লং টার্মে কোনো কাজে আসেনি কারণ কোরআসরা মন থেকে জানতো রসুল্লা সাল্লু আলয় মিথ্যা বলেন না মিথ্যা তিনি বলতে পারেন না দ্বিতীয় দিক হল রসুল্লাহ সাল্লু আলিয়ামকে মানসিকভাবে দুর্বল করে দেয়া এই উদ্দেশ্যে তারা রসুল্লাহ সাল্লু আলয়াল্লামকে ব্যঙ্গবিদ্রুপ আর অপমানের পথ বেছে নিয়েছিল ये छिल एक अर्गानाइज प्रचेष्टा एक बार दो बार नये बार बार तक कर मानुष के बार बार अपमान करना से किुटा चुपसे जाए मानुषे स्वबाबात प्रकृति क्येवी अपमानित होते चाय मर्जदा हाराते चाय जो सम्मानी मानूष के जख्त व्यंग अनेकी कष्ट है रसुल्लाहलम क्षेत्रजीय कारण एक रसुल हिसाब मुहम्मद सल्लाहम ठीक हीत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 সেই বার মিথ্যা প্রতিপন্ন করা তার উপর নাজিলকৃত কোরআনকে মিথ্যা এবং তার নিজের বানানো বলে চালিয়ে দেয়া কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করা এবং ইসলামের শিক্ষাকে বিকৃত করা বলাবা বাহুল্য এই কৌশল কাজে লাগেনি কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা নিজেরাই বারবার হার মেনেছে কোরআন নিজেই ছিল কোরআনের বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব চতুর্থ স্ট্র্যাটেজি হলো।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 মাক্যীজীবনে রসুলুল্লা সাল্লাইস্লামের উপর শারীরিক যেসব নিপীড়ন করার চেষ্টা করা হয়েছিল সেগুলোর উদ্দেশ্য আসলে তাকে শারীরিকভাবে কষ্ট দেওয়া ছিল না বরং সেসবের উদ্দেশ্য ছিল আসলে তাকে অপমান করা আদর্শিক বিশ্বাসে যে মানুষটি দৃঢ় তাকে মেরে অত্যাচার করে দমন করা চায় না এই কৌশলের ব্যাপারে বলা যায় সাময়িকভাবে কিছুটা হলেও কোরাইশরা লাভবান হয়েছে রসুল্লাহ সাল্লাহ আল্লামের সাহাবিদের একটা বড় অংশকে হিজরত করতে হয়েছে পরবর্তীতে তিনিও মক্কায় থাকতে পারেননি এর মাধ্যমে কোরাইশা মক্কায় দাওয়াতের পথ বন্ধ করতে পেরেছিল সত্যি কিন্তু মদিনায় আল্লাহতালাহ ইসলামের জন্য দরজা খুলে দেন আর এরপর মদিনা থেকে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম কুরাইশদের বিরুদ্ধে জিহাদ শুরু করেন আর ষষ্ঠ বা শেষ স্ট্র্যাটেজি ছিল রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার চেষ্টা সব কিছু ব্যর্থ হওয়ার পর কোরআশা শেষ চেষ্টা হিসেবে তাকে হত্যা করতে চেয়েছে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 তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে বলে এই কি সে যাকে আল্লাহ রসুল হিসেবে প্রেরণ করেছেন সুর আলফুর কান আয়াত একচল্লিশ তারা বলতো আল্লাহর কাছে কি রসুল হিসেবে প্রেরণ করার জন্য এর চেয়ে যজ্ঞ কেউ ছিল না তারা আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামকে নিয়ে ঠাট্টা তামাশা তাকে ব্যঙ্গ করা ছোট করা কোনো কিছুই বাদ দেয়নি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন কোরাইশের সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান সুঠাম দেহ উন্নত চরিত্রের অধিকারী তাকে দেখলে স্বাভাবিকভাবেই তার প্রতি সম্ভ্রম তৈরি হয় তারপরও কোরাইশরা তাকে নিয়ে মজা উড়াতো কারণ তিনি ধনী ছিলেন না ক্ষমতাও ছিল না মানুষ সাধারণত ধন ও প্রভাব প্রতিপত্তি দেখে বেশ প্রভাবিত হয় যার ধনসম্পদ বা ক্ষমতা প্রতিপত্তি আছে তার ব্যাপারে সবার বেশি আগ্রহ থাকে বর ইসরায়েল তাদের নবীর কাছে গিয়ে বলেছিল আমরা চাই আপনি আমাদের উপর একজন রাজা নিয়োগ করুন যেন আমরা জিহাদ করতে পারি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 আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন সেগুলো ছিল ফেরেস্তা সে যদি আমার দিকে আর একটু এগিয়ে আসতো তাহলে তারা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলত অন্য আরেক দিনের ঘটনা উকবাবিন আবু মাঈদ একদিন কাবার পাশে রসুল্লা সাল্লি সাল্লামকে দেখতে পেল নবীজির কাপড়ে হ্যাঁচকা টান মেরে সেটা তার গলায় পেঁচানো শুরু করল যেন তাকে শ্বাস রোধ করে মেরে ফেলা যায় আবুকর রাজু আল্লাহানহু ছুটে আসলেন ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন উক্বাকে উত্তেজিত কণ্ঠে বললেন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 সে উঠে গিয়ে উঠে নারীভুরি জোগাড় করে আনল এরপর ঘাপটি মেরে বসে থাকলো কখন রসুল্লাহ সাল্ল্লা আলয়াল্লাম সিজদা যান সেই আশায় আল্লাহ রসুল সিজদা যাওয়া মাত্র নারীভুরির দলা চাপিয়ে দিল তার পিঠের উপর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম স্থির হয়ে সিজদাতেই পড়ে থাকলেন যেন তার সাথে কিছুই হয়নি মে ফাতিমা রাদেল্লা আনহা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে বাবার কাছে ছুটে আসলেন বাবার কাঁধে চেপে থাকা ময়লা আবর্জনাগুলোকে দু হাতে সরিয়ে দিলেন নবীজির সালাদ শেষ হল তিনি কোরাইশদের কিছুই বললেন না শুধু জোরে জোরে একটি দোয়া করলেন হে আল্লাহ শাস্তিদাও আবু জাহেল উত্পা বিন রাবিয়া সাহেবা বিন রাবিয়া আল ওয়ালিদি বিন উৎপা উমাইয়া বিন খালাফ আর উত্পা বিন আবি মুদকে এভাবে একে একে সাতজন ব্যক্তির বিরুদ্ধে নাম ধরে দোয়া করলেন রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী সপ্তম জনের নাম মনে করতে না পারায় এখানে শুধু ছয়টি নাম বলা হলো আব্দুল্লাহ আনহু বলেন আমি নিজের চোখে দেখেছি এই সাত জনের প্রত্যেককে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে আল্লাহ দোয়া কবুল করেছিলেন নেক্সট হলো চরিত্র হননের চেষ্টা বা ক্যারেক্টার অ্যাসোসিনেশন কোরাইশা আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে বিভিন্ন আজে বাজে নামে ডাকত তারা বলে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 एभवे चरित्र हनने मध्य तरह नी आशा इसलमर बार्ता के ध्वस कर दीते चाहो क्राईशा आल्लावश्य जान तरा जा कष्ट दे कंतु ता तो अपना के अस्वीकार करे बर जालिमरा आल्लार आयात के अस्वीकार कर सुरअल अन आयात तेतरी तार तार ता वस्तुत व्यक्ति मुहम्मद सल्लाम के प्रत्याखान करें मन गभीरे तरा विश्वास करत जोहम्मद सत्य कथा बोल कर्परों ता तर बरोधित कारण ते समस्या छो इसलमेद धर्म बद दिए इसलम के तरा क्रमे मेने चाय ওয়ারাকাবিন ন ফেলে সতর্ক বাণী যেন সত্যি হয়ে উঠছিল নবুয়তের একেবারে প্রথম দিকে তিনি রসুল্লা সাল্লাম আলাই সাল্লামকে বলেছিলেন তোমাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দেয়া হবে সেদিন একথা শুনে রসুল্লাহ চমকে উঠেছিলেন তিনি জানতেন মক্কার লোকেরা তাকে অন্তর দিয়ে ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু ওয়ারাকার অমক বাণীর মতো করে বললেন যে ব্যক্তি দিনের এই বার্তা নিয়ে আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে মক্কার বাজারগুলো তখন কেবলমাত্র ব্যবসা বাণিজ্য কিংবা কেনাকাটার জায়গা নয় বরং এগুলো তাদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র বটে সেখানে কাব্যচর্চা চলত চলতো বক্তৃতার চর্চা সেরা কবিতাকে সসম্মানে ঝুলানো হতো আল কাবার দেয়ালে এগুলোকে বলা হতো আল মোয়াল্লাক বা ঝুলানো কবিতা আল্লাহ রসুল সাল্লা আলিয়ালাম এই বাজারগুলোতে এসেই দাওয়া দিতেন সাধারণ জনতাকে বোঝাতেন ইসলামের কথা ইমাম আহমাদ বর্ণনা করেছেন যে রবি আন হাত বলেন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 তারা আমাকে বলল সে তার চাচা আবুল আহাব রবি আবিন হাদ্দ মক্কার অধিবাসী ছিলেন না তাই তিনি আবুল আহাবকে চিনতেন না এই ঘটনা বলে দেয় মুহাম্মদ সাল্লা সাল্লামের জন্য দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কি ভয়াবহ দুঃসাধ্য ছিল তিনি যা কিছুই করতেন আবুল হহাব সেটা ভেস্তে দিত সাধারণত কাজের ফল মানুষের মনে লেগে থাকার উৎসাহ জাগায় আর্থিক প্রতিদান সমাজের কাছে স্বীকৃতি নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া সহায়তা ইত্যাদি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 কিন্তু বলার মতো কোন সারা তাদের মাঝে পাননি চোখের সামনে বিরোধিতাকারী এক জাতিকে নিয়েও তিনি দাওয়া করে গেছেন সুদীর্ঘ নয়শো বছর এমন আরেকটি ঘটনা বর্ণনা করেছেন ইমাম বাহাকি রহমাহুল্লাহ হজের মৌসুম সবে শুরু আল ওয়ালিদ্দীবিন মহিরা সে সময় কোরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সে কোরাইশ নেতাদের নিয়ে মিটিং ডাকলো। বলল হজের মৌসুম আসছে আরবের প্রতিনিধিরা কিছুদিন পরেই এখানে জমায়েত হবে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 এটা তো মানুষের কথা সুরা মুদাসির আয়াত আঠারো থেকে ২৫। এরপর ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা আর নজরিন হারিস পারস্য গিয়ে গল্প শিখে আসতো সেখান থেকে মক্কায় ফিরে এসে সে লোকদের ডেকে বলতো আমার কাছে আসো আমার কাছে আসলে আরও ভালো কাহিনী শুনতে পাবে সে লোকজনকে বলতো মুহাম্মদ সাল্লা সাল্লামের বার্তা আসলে কেচ্ছা কাহিনী দিয়ে ভরা ওসব হচ্ছে গল্প কথা যার কোনো ভিত্তি নেই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 মাত্র একদিন দেবী দেবীকে পুজোর বিনিময়ে তারা সারা বছর আল্লাহ ইবাদত করবে তারপরও নবীজির সামনে দিনকে ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না এই ধরনের আপোষ বা সমঝোতা ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহ তালা বলেন